السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعنه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سلئات أعمالنا من يهده الله فلا مضل له ومن مضلله فلا له ولا নহি له, له, له ولا شبيه له জমান لا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده تعالى ورسوله হু চিন দিয় বিশনিয়ান কন রিলো আাহিদিন দৈন আগোল দৈন আগোলাম জিন পালন বেস রসল মন মৌহ لا اله الله دفعنا الجنه امنت بالله صدق الله العلي العظيم وبلغ الرسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি দূর দূরন্ত থেকে আগত পেত হিদি জনতা এলাকার গণ্যমান্য মুরব্বী গণ আমার শ্রেতা জলা মা রাম এবং পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা দুনিয়ার মধ্যে আমরা সবাই শুনেছি এইচআইভির ভাইরাস অথবা এইডস এর ব্যাপারে যখন জনসচেতনামূলক কোনো প্রচারণা চালানো হয় তখন একটা কথা প্রায় আমাদের কানে আসে যে বাঁচতে হলে জানতে হবে তার মানে তোমরা যদি এইডস এর ব্যাপারে সতর্ক থাকো তাহলে তোমরা এই থেকে এই ব্যাধি থেকে বাঁচতে পারবে কারণ এই ব্যাধির এখনো চিকিৎসা যেহেতু বের হয়নি যদি তোমার অজান্তে তোমার অসতর্কতার কারণে এই ব্যাধি তোমার মধ্যে চলে আসে তাহলে তুমি বাঁচতে পারবে না তুমি মরে যাবে যদিও কোনো মানুষ তার ইহজগতের এই জীবনের সমাপ্তি বা দুনিয়া থেকে তার চলে যাওয়া তার মৃত্যু হওয়া তার কোনো ব্যর্থতা না তারপর এই দুনিয়ার জীবনের মূল্যায়ন করতে গিয়ে কথাটা বলা হয় যদি বাঁচতে চাও এই জীবনটাকে রক্ষা করতে চাও তাহলে অবশ্যই জানতে হবে একই ভাবে। আমাদের এই ক্ষেতনার যুগে যেই সময়ে সমাজের পরতে পরতে ইমান চোররা ঢুকে গিয়েছে যারা আমাদের ইমানটাই চুরি করে নিয়ে যেতে চায় তারা জানে যদি আমাদেরকে বলে তোমরা কৌশলে আমরা ভেতর থেকে তোমাদের ইমানটা চুরি করে নিয়ে যাই আমল দেখা যায় ইমান তো দেখা যায় না যদি তোমাদেরকে একবার ইমান হারা করতে পারি এরপর যত আগে করো না কেন শূন্য তো এজন্য। বিশেষ করে সময় যে সময়ের ব্যাপারে অন্ধকার রাতের মত ফেতনা আসার আগে জলদি জলদি আমল করে নাও কারণ এমন একটা সময় আসবে আমল করবে থেকে ইমান বাঁচানোই দায় হয়ে যাবে আবার বিকালে মৌমিন সকালে কাউন্ হয়ে যাবে কুচুপাথার পানির মতো আমরা যেহেতু পৃথিবীর শেষের দিকে অবস্থান করছি সুতরাং এই হাদিস আমাদেরকে খুব বেশি করে লক্ষ্য রাখা দরকার যারা যারা আমাদের চায়। যদি হাত ছাড়া হয়ে যায় আমাদের চাইতে বড় কপাল করার কে হবে আর যদি আল্লাহ অনুগ্রহ এবং রাহমাত আমাদের উপর থাকে এই ইমানটা নিয়ে যদি কোন রকম শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি আল্লাহ তাহলে কোনদিন আজকের আলোচনার মধ্যে আমি বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফেতনা এবং যে ফেতনা নিয়ে চারিদিকে এখন অনেক আওয়াজও উঠেছে আপনারাও হয়তো অনেকে শুনেছেন কাদিয়ানি ফিতনা নাম শুনেছেন সবাই म घोषणा करतेमान निजेदर ईमान हरण करते चाय चूरी चाहिए जरा निजे मुसलमान ना, ना क्योंकि मुसलमान हिसाब से সমাজের মধ্যে নিজেদেরকে পরিচয় দেয় এবং অন্যদেরকেও তাদের ধর্মের মধ্যে নিয়ে যেতে চায় তারা তাদের করতে চায় এই ধীরে ধীরে মধ্যে ছড়িয়ে যাচ্ছে আর একটা লোক সে যদি ইসলামের কিছু বিধান নাও মানে ভেতরে যদি ইমানও থাকে কোনো দিন যদি তব করে সেই আমলগুলো পালন করে আশা করা যে আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু একজন মানুষ যদি বাহ্যিক কিছু আমলও করে কিন্তু তার ইমানটা যদি এরকম কোনো ইমান নিয়ে যায় হরণ করে নিয়ে যায় তাহলে সেই মানুষ যতই আঙুল করুক না আলোচনা শোনেনি যে আলোচনার মধ্যে তাদেরকে কেন আমরা অমুসলিম বলবো একটা মানুষ নিজেকে মুসলমান বলতে চায় আমার কি ঠেকা পড়েছে যে আমি তাকে তার সামনে বেড়ে বলবো না তুমি মুসলমান না जकाल जदि अवस्था थक समझे इमान चोर का नहीं आलोचना हुआ तो दूर कथा মুসলমান অন্য মুসলমানদের বিরুদ্ধে আলোচনা করতে করতে আর অবসর তুই কাফের সে বলে তুই কাফের চারিদিকে এক অবস্থা চলতেই থাকে এই যে আপনাদের এই মাহফিলে আসলাম আসার আগে রাস্তায় এক জায়গায় শুনে আসলাম কোথায় আমি বলবো না আমার বিরুদ্ধে বড় দিচ্ছে সেখানে তারা পরে আমি চ্যালেঞ্জ গ্রহণও করেছিলাম কিন্তু এক বছরের মধ্যে সারা পাইনি এখনো আবার দেখছে খালি মাঠে গোল দিচ্ছে সপ্তাহখানে আগে একজন সেলিব্রিটি পার্সন দেশের তিনিও এসে রাজবাড়ির বিশেষ একটা জায়গার মধ্যে অনেক আস তা আল্লাহ হেফাজত করুক তো এই সময় মুসলমানের মধ্যে কামড়াকামড়ি আর দুনিয়ার অমুসলিমরা এটাই চায় যে মুসলমান বা তোমরা আপোষের মধ্যে কামড়াকামড়ি করতে থাকো পেছন থেকে আমরা ক্ষতি যা করার করে ফেলি তো নিজেরাই যখন আপোষের মধ্যে দ্বন্দ্ব করতে থাকব তখন এসব চোদ্দের ব্যাপারে আমরা সচেতন কিভাবে হবো কিন্তু আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি হলো কোনো মুসলমানের বিপক্ষে আলোচনা করাকে আমি নিজে পছন্দ করি না বলাকেও পছন্দ করি না শোনাও পছন্দ করি না তো এ কারণে আজকে আলোচনার মধ্যে কোনো মুসলমানের বিরুদ্ধে আমার কথা হবে না আলোকপাত করার চেষ্টা করব ইনশাল তো সকলে প্রস্তুত তো ইনশাল প্রস্তুত জিজ্ঞেস করতে হচ্ছে এজন্য আজকাল একটা বাস্তবতা হচ্ছে অনেক সময় বক্তা কথা বলতে ভয় না পেলেও শ্রোতার কথা শুনতে ভয় পায় कथा शनार समय एक बार ये तक आदि तक आरोप नािकाये धरे फेले इजराइल इसे ना अब बम्बिंग शुरू कर दे भय पेटे थे तो जीवन टाइम आल्लर पथि जीवन है तो दामी जीवन तो सम्पर्लोना कर কয় টুকরা হয়ে গিয়েছে এক টুকরার নাম বাংলাদেশ এক টুকরার নাম পাকিস্তান অনেকগুলো ভাগ যেই সময় পুরো অঞ্চলটা একত্রে ছিল খুব বেশি সময় আগের কথা না দেড়শো বছর আগের কথা তো সেই সময়ে এই যে হিন্দুস্তান এই গোটা হিন্দুস্তান দখল করার জন্য ব্রিটিশ করে আল এমন তারা নির্যাতন চালিয়েছে তো সেই সময়ে তাদেরকে দমন করার জন্য মুসলমানরা অগ্রণী ভূমিকা পালন করেছে তো সেই সময়ে এই ব্রিটিশ সরকার তারা মুসলমানদের বিপ্লবকে বা স্বাধীনতা সংগ্রামকে দমন করার জন্য দুই রকম পদক্ষেপ নিয়েছিল একটা পদক্ষেপ পথ কিন্তু নির্যাতনের পথ দিয়ে কোনোদিন আগুন এবং বিপ্লবের অগ্নি স্ফুলিঙ্গ নেভানো যায় না তো নির্যাতনের পথ দিয়ে যতটুকু পেরেছে করেছে আর দ্বিতীয়টা হলো কৌশলের পথ দুটো পথই তারা গ্রহণ করেছে কাউকে নির্যাতন করে দমন করেছে আর কাউকে কৌশলে তার ভেতর থেকে বিপ্লবের চেতনা জিহাদের চেতনা এমনকি কারো কারো ভেতর থেকে ইমানের চেতনাও ছিনিয়ে নিয়েছে এই যে কাদিয়ানি সেই ব্রিটিশদের হাত ধরে সেই সময় তো আল্লাহ যদি চান এখন সময় বাজে কয়টা দশটা এক ঘন্টা সময় ইনশাল্লাহ আমি আপনাদের নেব খুব বেশি সময় বিরক্ত করবো না তবে আমি সবাইকে অনুরোধ করবো না করে বা অন্যদিকে মনোযোগ না দিয়ে মাত্র একটা ঘন্টা সময় চেয়ে নিচ্ছি যে একটা ঘন্টা সময় মনোযোগ দিয়ে ফার্স্ট টু লাস্ট কথাগুলো ইনশাল সকলে শুনবেন আর আলোচনা শেষ হওয়ার পর আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো কারো কোনো প্রশ্ন ভাবেই বলতে পারবেন কিন্তু যতক্ষণ আলোচনা এত ভাবে প্রস্তুত করছি কি জন্য একটু পরে ইনশাল বুঝবেন তা আগেই ভয় পাওয়ার দরকার নেই কোন উদাসীন হওয়ারও দরকার নেই কথা বলতে বসেছি আল্লাহর জন্য আর শুনতে বসেছি শয়তানের জন্য জন্য আল্লা যেহেতু আল্লাহর জন্য আমাদের এই বসা আল্লাহর কাছে কামনা যে আল্লাহ আমাদের এই বসাকে কবল করে নিন এবং এটাকে আমাদের ইমান এবং আঙুল সংরক্ষণ করার একটা উপলক্ষ বানিয়ে দিন তো কাদিয়ানিদের সূচনার প্রেক্ষাপটটা যদি আমরা জানতে চাই তাহলে ভারতবর্ষ যেই সময় ব্রিটিশদের দখলে ছিল তো ব্রিটিশ সরকার আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে উইলিয়াম হান্টারের নেতৃত্বে কেউ কেউ হয়তো ইতিহাস জানা আছে উইলিয়াম হান্টারের নেতৃত্বে একটা টিম পাঠিয়েছিল এই ভারতবর্ষে কেন উদ্দেশ্য ছিল তারপরে মুসলমানদের মধ্যে বিপ্লবী চেতনা রমন করা যাচ্ছে না একশো জনকে মারলে আরো দুইশো জন দাঁড়িয়ে যাচ্ছে তো কোথাও এই ব্রিটিশরা গিয়ে শানতে পারছে না চারিদিকে বিদ্রোহের আগুন লেগে আছে একটা টিম পাঠালো উইলিয়াম হান্টারের নেতৃত্বে তোমরা গিয়ে পর্যবেক্ষণ করে একেবারে ফিল্ডে গিয়ে দেখে আসো যে কোন সেই শক্তি যেই শক্তি মুসলমানদের ভেতর থেকে কোন ভাবে এই জিহাজের চেতনা দমন করে না বরং তাদের বিপ্লবের চেতনা জাগিয়ে রাখে সেটাকে চিহ্নিত করা দরকার এবং এ থেকে পরিত্রাণের পথ খুঁজে বের করা দরকার তো উইলিয়াম হান্টার দীর্ঘদিন তার টিমকে নিয়ে সরে জমিনে পর্যবেক্ষণ করার পর একটা রিপোর্ট পেশ করেছিল ব্রিটিশ সরকারের কাছে अनुशासन मेरे चलेलम धर्मग्रंथ अल कुरान विजातियों बिुदे जीवन और सम्पद व्यय जिहा कर जो निर्देश दिए कुरान शिखिए क्यों जदिता आमल छिड़िए चाहिए जरूरी हलो तर बिुधे जान दिए माल दिए समय दिए एम रक्त फोटा दिए जिहद चालीये তারা এইভাবে ব্রিটিশের বিরুদ্ধে তাদের জীবন বিলাতে থাকবে অতএব এই কমিটি অর্থাৎ উইলিয়াম হান্টারের নেতৃত্বে যে টিম এসেছিল তারা বলছে এই কমিটি ব্রিটিশ সরকারের কাছে তিনটা সুপারিশ করছে এই তিনটা সুপারিশ যদি তারা পালন করে আশা করা যায় মুসলমান এবং উপাধি ও পদবি দিয়ে নিজেদের আপন করে নিতে হবে দুনিয়ার মধ্যে আল্লাহ মুসলমানদেরকে পরীক্ষা করেন হাদিসের মধ্যে আছে সেই হাদিস আর দুনিয়া সিজনুল प्रकृत मुम घर बन चो बारे जीवन के जानना सालम स्त्री हवा अलम आगे दुनिया नगे जानना आगे थी थी, तो फिर परीक्षा तो तसलमान जो गरीब तो एरक गरीब मुसलमान देर एक दल के जो समाज मध्य स्टेट आरकम एक दल के सरकार विभिन्न सूझ सुविधा दिए आपन कर আর সর্বযুগে শাসক যত বড় হোক আর আর কেন তাদের পকেটে এরকম তারা বলল এই কাজটা করতে হবে করার পর পর্যায়ক্রমে তাদের দ্বারা ফতোয়া জারি করতে হবে যে ভারত দারুল আমান অর্থাৎ ইসলাম ও মুসলমানদের জন্য নিরাপদ আবাস ভূমি। যখন ইস্ট ইন্ডিয়া গোটা ভারতবর্ষকে দখল করে নিয়েছিল মুসলমানদের স্বাধীনতা ছিল না মুসলমান দূরের কথা এই হিন্দুস্থানের কোন নাগরিকদের স্বাধীনতা ছিল না বাদ স্বাধীনতা সেই সময়ে শাহ আব্দুল আজিজ জারি করেছিলেন। ভারতবর্ষ এখন থেকে দারুল মু যুদ্ধ কবলিত রাষ্ট্র প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মুসলমান তাদের জন্য ফরজে আইন হলো এই ভারতবর্ষকে এই ব্রিটিশদের হাত থেকে মুক্ত করতে হবে তো যেহেতু সক অকাবে শাহ আবদুল্লা আজিজ মোহাদিস দেহলবি ফতোয়া জারি করেছিলেন যে ভারতবর্ষ দারুল হাব যুদ্ধ কবলিত রাষ্ট্র যদি তুমি মুসলমান হও তোমাকে এসেছে সেখানে ফেরত পাঠাতে হবে তারা দেখলো যেহেতু এক আলেম ফতোয়া দিয়েছে আমরা যতই বোঝাই না কেন যতই তাদের উপর নিপীড়ন চালাই না কেন মানুষ তো আমাদের কথা শুনবে না তাদের আলেমদের কথা শুনবে সুতরাং আলেমের মোকাবেলায় আলেমকে দাঁড় করিয়ে তিনি ফতোয়া দিয়েছেন ভারতবর্ষ যুদ্ধ কবলিত মানুষ বিভ্রান্ত হবে সে ভাববে আরে একজন এক এক কথা বলে তো যা কোনটা মানবো না হয় কি না আমাদের সমাজ এরকম অনেক সময় এলাকার মানুষ এসে পরেশান হয়ে বলে হুজুর এক এক হুজুর এক এক কথা বলে আমরা কোনটা মানবো আমরা তার বিরুদ্ধে জিহাদ করা বৈধ না এই ফত করতে হবে তো এটা হলো তাদের প্রস্তাবনার ক এক নম্বর প্রস্তাব ছিল এটা যে সুযোগ সুবিধা দিয়ে কিছু আইলকে কিনে নিতে হবে এবং তাদের থেকে ফতোয়া বের করতে হবে ভারতে জিহাদ বৈধ না কারণ যেই সরকার ধর্ম পালনে বাধা দেয় না আচ্ছা কোন ধর্ম পালনে বাধা দেয় না তারা ধর্মকে দুই দুই ভাগ ভাগ করেছিল। করেছিল ভালো করে ধর্মকে ইসলামের ভাগ কয়টা একটাই ইসলাম তো ইসলাম আবার ভাগ কিসের কিন্তু তারা ইসলামকে দুই ভাগ করেছিল একটা হলো ব্যক্তিগত ইসলাম আর একটা হলো রাজনৈতিক ইসলাম ব্যক্তিগত ইসলাম মানে তুমি নামাজ পড়ো যা রাখো কোথাও নামাজ পড়তে পারবে না কেউ হজে যেতে পারবে না ঢালাও ভাবেই বাধা তারা দেয়নি কিন্তু আর যে ইসলাম আছে রাজনৈতিক ইসলাম তার মানে ইসলাম যেখানে থাকবে সেখানের বিচার ব্যবস্থা চলবে ওর আন দিয়ে कुरान बात बोझे मानते मानस धोखा दी चेहरे सरकार तुम्हारे धर्म पालन बाधा देना बाधा देना बाधा तो दिए तर प्रस्तार बस मुसलमान आस्था रही मुरिदिर विशेषकर तत्कालीन हिंदुस्तान पीर मुरिदिर व्यापक प्रचलन छो সেই সময় যারা আলেম ছিলেন শাহ হলিউল্লাহ মহাদ্দহলি শাহ ইসমাইউল শহীদ রহমতুল্লাহ আলী শাহমুদ শাহীদুল্লাহ আলী তাদের কিতাব গুলো যদি পড়েন আপনি দেখবেন পীর মুরিদির ব্যাপারে অনেক ধরনের কথা আছে পীর মুরিদির নামে বিভিন্ন শিরিক বেদা সেখানে ছড়িয়ে গিয়েছিল শাহ ইসমাইল শহীদের প্রসিদ্ধ কিতাব আছে তাকুইয়াতুল ইমান সেখানে তিনি এই ব্যাপারে অনেক লম্বা করে আলোচনা করেছেন তারা দেখলো যেহেতু এই অঞ্চলের মানুষদের ব্যাপকভাবে পীর মুরিদির প্রতি দুর্বলতা আছে এটাকে সাইনবোর্ড বানাতে হবে উদ্দেশ্য একটা এটাকে বানাবে সাইনবোর্ডিকে দাঁড় করা মানুষরা মেনে নেবে তো এই পীরকে দাঁড় করাতে হবে নবী হিসাবে যিনি নিজেকে একজন নবী দাবির পর ঘোষণা দিবেন আমার নিকট ওহি এসেছে আজ থেকে জিহাদ নিষিদ্ধ জিহাদ রহিত, জিহাদ হারাম এবিয়েন্টালিস্ট প্রাচ্যবিদ যারা আছে ওরিয়েন্টালিস্টের দ্বারা তাদেরকে সব রকমের সাহায্য দিতে হবে এভাবে একজন সৎ সাধু ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠা লাভের পর তিনি যেন নিজেকে নবী হিসাবে দাবি করেন সেই ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে এই তিনটা প্রস্তাব উইলিয়াম হান্টারের নেতৃত্বে যে যেটি এসেছিল তারা দাবি করলো ব্রিটিশ সরকারের কাছে তো ব্রিটিশ সরকার ভাবলো হ্যাঁ এখন তো সুযোগ কোনোভাবেই তো বিপ্লবকে দমন করা যাচ্ছে না তাহলে এই তিন পন্থাকে আমরা কাজে লাগাই তো প্রথম পন্থা কাজে লাগিয়েছে একটা গ্রুপ দিয়ে সেই গ্রুপ নিয়ে আজকে আমরা আলোচনা করবো না এটা সময়ও কুলাবে না আরেকটা আলোচ্য বিষয় আর দ্বিতীয় এবং তৃতীয় যে তাদের উদ্দেশ্য ছিল মিশন ছিল ভীষণ ছিল এটাকে বাস্তবায়ন করেছে গোলাম মোহাম্মদ দ্বারা এটা হলো আজকে আমাদের আলোচ্য বিষয় তা আমি বলছিলাম এই কাদিয়ানি ফেতনা এসেছে কোথেকে এর প্রেক্ষাপট প্রেক্ষাপট তো ক্লিয়ার হয়েছে সবার যে কোন প্রেক্ষাপটে কেন আসলো একটা লোকে সে নিজেকে নবী দাবি করলো কেন এত পদ আছে নিজেকে ওরি দাবি করুক এসেছে তার থেকে যার থেকে এসে তার নাম হলো মির্জা গোলাম আহমদ মির্জা গোলাম আহমদ নামগুলো বলে রাখবেন এটা শুধু একটা ওয়াজ ভাববেন না উপদেশ না এটা একটা তালিম একটা हरंक जा नहीं जाए बना के कारगोजा शुने चला मद्रास शिक्षक एक समय शिक्षक छोड़ পরবর্তীতে তিনি তাবলিগে এক বছর সময় লাগানোর জন্য এক বছর লাগাবেন অঞ্চলে সেখানে এই তাবলিক চলাকালে কাদিয়ানিরা একজন মানুষ যিনি একটা মাদ্রাসার শিক্ষক ছিলেন তাকে এমন ভাবে বুঝিয়েছে এমন ভাবে ফেলেছে তার তাবলিক বাদ কৌমি মাদ্রাসা বাদ চিল্লা সাল সব বাদ সেই মানুষ ইসলাম করে কাদিয়ানি হয়ে আপনাদের চোখের সামনে একটা দৃষ্টান্ত বললাম এই দেশের মধ্যে হাজার হাজার না লাখ লাখ ফ্যামিলি কাদিয়ানি হয়ে যাচ্ছে শেরপুর জেলায় আমি সফর করে এসেছি পরশুদিন আবার যাও শেরপুরে কাদিয়ানি এত পরিমাণ কাদিযানে ছড়িয়ে গিয়েছে ভাবতেও পারবেন না কারো সময় থাকলে মানুষদের মধ্যে শিক্ষার হার কম এবং মানুষরা অভাবের মধ্যে থাকে সেই সমস্ত জায়গাকে টার্গেট করে তারা নিজেদের এই সমস্ত ধর্ম করার জন্য যার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই যে প্রাণ পত্রিকার মধ্যে দৈনিক মানব জমি এগুলো সবগুলো কার এদের বিশ্বাস বিশেষনা হলে আপনি আজকে রিসার্চ করেন গুগল গিয়ে সার্চ করেন এগুলোর মালিক কে তার ব্যাকগ্রাউন্ড কি তো এত বড় বড় এক একটা শক্তি আর একশো টাকা এই টাকার কিছু অংশ তারা ব্যয় করবে দুনিয়া থেকে ইসলাম মোছার জন্য এবং তা দিয়ে ধর্ম ছড়ানোর জন্য সচেতনতা দরকার আছে কিনা অনেক বেশি দরকার তো কথা যদি শেষ পর্যন্ত নিতে পারে ইনশাল্লাহ আরো অনেক গুরুত্বপূর্ণ দিক উঠে আসবে কাদিয়ানীরা নিজেদেরকে কাদিয়ানি কম বলে আহমদী মুসলিম জামাত হিসেবে বেশি বলে প্রথম আলোর মধ্যে তাদের যখন বছরের উদ্বোধনী দিবস পালন হয় কিছুদিন আগে কয়েক বছর আগে তাদের শতবর্ষ উদযাপিত হয়েছে সেই সময়ে বড় কলাম বড় এক প্রকাশিত হয়েছে আহমদিয়া মুসলিম জামাতের ক্রূরপত্র শিরোনাম জামাত জামাত শব্দটাও সুন্দর এরা বলে মুসলিম জামাত তো একজন মানুষ যদি শুনে মুসলিম জামাত তো খারাপ কি আবার আহমদ আমার নবীর একটা নামও ছিল আহমদ তো আহমদি মুসলিম জামাত কত ভালো জিনিস जमतरण गोलमानी तो तत्कालीन भारत बर्तमान पाकिस्तान पूर्व पाजबर गुरुदासपुर जिलार ग्रामे जन्मग्रहण कर मतनक्योारो ऊंचलिस কেউ বলেছে আঠারোশো তো এই গোলাম মাহমুদ কাদিয়ানের বাবা বড় পীর ছিল কে ছিল পীর সে কিন্তু পীর হওয়ার ব্রিটিশ সরকারের একটা দালাল ছিল ব্রিটিশ সরকার দালালের কারণে অর্থাৎ তাদের আনুগত্যের কারণে তার বাবাকে বিশেষ পুরস্কার দিয়েছিল পুরস্কার হলো কাদিয়ান যে গ্রামটা সেই গ্রামের জমিদারি তাদেরকে লিখে দিয়েছিল কোন দালাল নাচল্লিশ বা আঠারোশো তার মানে জন্মের প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর পর আঠারোশো আশি খ্রিস্টাব্দে প্রথমে নিজেকে মুজাদ্দিদ দাবি করেছে নবীনা মুজাদ্দিদ বোঝেন যুগ সংস্কারক शाह मुजद्दीदे अलफे नाम तो के शुने हिंदी मानव जो संस्कार मुजद्दी अठारोश आशी ख्रीटब्दे प्रथम निजेके मुजद्दीदी नबीना बर आल्ला पक्ष होते मुहदास अर्थात मुजद्दीदुल्लाह अर्थात आल्ला सरसरी कथा है তার উপর কমপক্ষে পঞ্চাশ হাজার এলহাম আর ওহিন আজিল হয়েছে পঞ্চাশ হাজার এলহাম এবং এক জায়গায় সে বলে এই বান্দার মানে নিজের কথা বলছে এই বান্দার প্রতি যে পরিমাণে যায় এই বইয়ের তিনশো বিশ পৃষ্ঠার মধ্যে তার এই দাবি উল্লেখ আছে তো আঠারোশো খ্রিস্টাব্দে নিজেকে মুজাদ্দির দাবি করে এর নয় বছর পর অর্থাৎ আঠারোশো খ্রিস্টাব্দের মধ্যে সে একদিন বায়াত নেয় মানুষের থেকে তখন চল্লিশ জন মানুষ তাকে লোক তাকে বা দিয়ে তার দাবি তাকে নবী হিসাবে মেনে নেয় এবং এই তেইশ মার্চকে তারা নিজেদের উদ্বোধনী দিবস হিসাবে পালন করে আমরা যেমন বাংলাদেশের একটা দিবস পালন করি যে দিন বাংলাদেশের সূচনা হয়েছে এর শেষের দিকে একটা কনফারেন্স মধ্যে সে নিজেকে দাবি করে আমি হলাম ঈসা রাফি কেমতের আগে আমরা জানি ঈসা আলহ ইসলাম দুনিয়ায় একবার আসবেন ঈসা আলহ ইসলাম মরেননি আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন ख्रा मन इलिते हत्या चलातेभ्रमे फे धोकाय फेला मन हत्या कर এটা আমাদের ইমান এবং আকৃদার অংশ কেয়া মতের আগে ইসা আলী ইসলাম আসবেন তিনি এসে নিজের হাতে দার্জালকে হত্যা করবেন কারণ দাজ্জাল এমন বড় এক শক্তির অধিকারী যাকে হত্যা করার মতো ক্ষমতা কারো হটেনি মাহদি সেও পারবে তাকে হারানোর মতো ক্ষমতা দুনিয়াতে আল্লাহ কাউকে দেন কিন্তু আলাই ইসালাম আল্লাহর নবী আল্লাহ থেকে বিশেষ মর্যাদা দান করেছেন তো তিনি এসে এই দারজালকে হত্যা করবেন তো সে আঠারোশো সালে তার জন্মের প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর পরে সে দাবি করে আমি হচ্ছি সেই এর কিছুদিন পর সে দাবি করে আমি শুধু ইসা না আমি একই মানুষ কখনো ইসা কখনো মাহদিও বই পাওয়া যায় একের ভেতর 10 কে বাজারে বই আছেন একের ভেতর 10 এটা হলো এমন একটা প্যাকেজ একের ভেতর সব সে একাই সব সামনে আরো শুনবেন দাবি তার একটা দাবি এমনও আছে যেমন তাকে একজনে জিজ্ঞেস করেছিলেন হল ইসার বাপ এরপর তাকে জিজ্ঞেস করল আচ্ছা ঈসা আলি ইসলামের মায়ের নাম ছিল মারিয়াম আপনার মায়ের নাম তো আলাদা তাহলে কিভাবে আপনার আপনি ঈশা হতে পারেন সে বলছে আরে আমার মাসিক হয় তো মাসিক হয় সেই বিবেচনে আমি মারিয়াম আবার আমি মারিয়ামের সন্তান ইসা তো যেটা বলছিলাম একের ভেতর স তো এই সব প্যাকেজ হবে গোলাম মহমদ কাজিয়ান তো এই দাবির পর যেহেতু তার বিষয়টা স্পষ্ট হয়নি তার ব্যাপারে আলোচনার করা শুরু করলো এবং সে বলতো ওই যে মাহদের কথা তোমরা হাদিসে পড় ওই মাহদের ঝগড়াতে মাহদি দুনিয়াতে সে জিহাদ করবে আমি ঝগড়াতে মাহাদি না যুক্তিবাদী মাহদি আমি দুনিয়াতে যুক্তি দিয়ে করি জিহাদ করি না তো এই সময় তার বিরুদ্ধে করম ধরা শুরু করল বিভিন্ন কথা তার বিরুদ্ধে সচেতন মানুষের ইমান এবং আমল বাঁচানোর জন্য তার অজাহ করতে থাকলেন তো সেই সময় এর কিছুকাল পর সে নিজেকে দাবি করে আমি হচ্ছি ইসা মাসি এগুলোতে আছি এর পাশাপাশি আমি জিল্লি নবী मध्य से लेखे तुम्हराजे मुहम्मद पर এই কথা আসলে তোমরা যে ব্যাখ্যা বুঝেছ এই ব্যাখ্যা সঠিক না আসলে এর ব্যাখ্যা হচ্ছে মোহাম্মদের পর নতুন কোন শরীয়ত ওলা নবী নেই মানে নবী আসবে কিন্তু নতুন শরীয়ত নিয়ে আসবে না যেমন ইব্রাহিম আলী নবী তার ছেলে ইসমাহিলাম নবী কিন্তু ইব্রাহিম আলিহ ইসলামের উপর আলাদা কিতাব নাজিল হয়েছিল তার আলাদা শরীয়ত ছিল কিন্তু ইসমাহিল আলহ ইসলামের উপর আলাদা কিতাব ও নাজিল হয়নি তার আলাদা শরীয়তও ছিল না বরং বাপের শরীয়তের দিকে তিনি দাঁড়ান দিতেন সে বলছে যে আমার নবী মোহাম্মদের এতগুলো পয়েন্ট যে আমি টানছি এর একটা আকিদ যদি কেউ করে ভেতরে ইমাম থাকবে আরে কেউ যদি মনে করে আমার নবীর পর আর কোন নবী আসতে পারে শরীয় তলা হোক আর সরিয় ছাড়া হোক ইমাম থাকবে কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন দরজাও বন্ধ আমার পর কোন নবী আসবে না কোন রসুল আসবে কোন মানুষ যদি এই একটা বিষয়ে ভিন্ন যতই নামাজ পড়ুক নামাজ পড়তে পড়তে কপালে আল্লাহর কাছে কিছু পারে কিচ্ছু পার কয়েকশো বছর পর এক মহিলা নিজেকে নবী দাবি করেছে আলে মোলামার গিয়ে তাকে বলল কোরআনের মধ্যে স্পষ্ট আছে আমার নবী শেষ নবী অসংখ্য হাদিসের মধ্যে আছে আর কোন নবী আসবে সে বললো ভুল জানো রসুল বলেছেন এটা হলো পুরুষ বাচক শব্দ তারও মানে রসুল বুঝাতে চেয়েছেন আমার পর কোন পুরুষ নবী আসবে না কিন্তু লেডি নবী আসলে আসতে হবে অথচ আল্লাহ তালা লেডি কি জাতিকে তো যুগে নবী কোন গুরু দায়িত্বই আল্লাহ তাদেরকে দেননি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমির মুসলিমে কোন নবী নারী ছিল না যত ধরনের কঠিন দায়িত্ব সংসার পরিচালনা করা বলেন ব্যবসা বাণিজ্য করা বলেন যত ধরনের গুরু দায়িত্ব আল্লাহ দিয়েছেন পুরুষকে আর সহজ কাজগুলো দিয়েছেন নারীকে কিন্তু পুরস্কার দেওয়ার ব্যাপারে আল্লাহ বলেছেন সমান দেব তুমি করলেও জান্নাত মহিলা করলেও জান্নাত এমন না তুমি করলে জানাতা করলে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে সমান কাজের ব্যাপারে যেহেতু তাদেরকে আমি বিশেষ কিছু করেছি সহজ করে তো সে তখন এই কলাম প্রকাশ করে যে আমি জিল্লি নবী অর্থাৎ নতুন কোন শরীয়ত নিয়ে আসিনি শরীয়ত আগেরটাই কিন্তু আমি নবী তো এই দাবি করার পর যখন দেখলো কিছু মানুষ তো কথা শোনে সব না। তো যখন কয়েকদিন পর সে লেখে পরে আমার উপর বৃষ্টির ধারায় ওহিয়াস মানে যেই সে অহিনা বৃষ্টি যেমনি ভাবে আসে আমার উপর এভাবে ওহিয়াস শুরু করে আমাকে পরিষ্কার নবী উপাধি দেওয়া হয় তা এভাবে যে একদিকে নবী আর একদিকে উন্মতি মানে আমি নবী প্লাস উন্মত একের ভেতর দুই তার বই আছে ওয়াকি এই বইয়ের একশো নম্বর পৃষ্ঠা এটা আছে অন্য এক জায়গায় সে লেখে এরিয়ত কি জিনিস যিনি ওহির সাহায্যে কিছু আদেশ নিষেধ বর্ণনা করে আর নিজে উন্মতের জন্য একটা ধর্মবিধান নির্দিষ্ট করে তিনি মূলত শরীয়ত প্রদান করে আমার অহিতে নির্দিষ্ট বাণীও আছে আদেশ নিষেধও আছে সুতরাং আমি নবী তার বই আর নম্বর পৃষ্ঠা এটা আছে এমন কোন বই নাই যে একটা বই পড়লে সব আকিদা জেনে ফেলবেন তবে তাদের অসংখ্য বই যদি আপনি ঘাটাঘাটি করেন রিসার্চ করেন স্টাডি করেন তাদের মৌলিক কিছু আকিদার ধারণা পাওয়া যায় এটা হলো তাদের বেইসিক এটার উপর ভিত্তি করে তারা এই মত প্রতিষ্ঠা করে তো সবগুলো আলোচনা করার উদ্দেশ্য না কয়েকটা আতীদা আমরা এখানে উল্লেখ করি এক নম্বর আতিদার কথা ইতিমধ্যে চলে এসেছে খতনের অভুয় শিকার অর্থাৎ शेष नबी मानीना क्योंकि ना कालेमा हलो पूरा इसलाम शुरमाम कलेमा अर्थ हलो পুরো ইসলামকে মেনে নেওয়া পুরো প্রতিটা আয়াত প্রতিটা বাক্য প্রতিটা শব্দ প্রতিটা জের জমের লক্ষ্যকে মেনে নেওয়া আমার রসুলের প্রতিটা সেই কে মেনে নেওয়া হাদিস অস্বীকার করেছে এই হম্মতের ইজমত অস্বীকার করেছে সে নিজেকে যতই মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করুক না কেন কোরআন এবং হাদিফ অস্বীকার করলে সে কাজের কাজের এবং এদের এক নম্বর কি দায়ী হলো শিকার মানে তাও তাদের দ্বিতীয় দাবি নিজেদেরকে ঈশা দাবি করেছে এই কথা আমাদের রচনার মধ্যে চলে এসেছে তৃতীয় দাবি তারা জিহাদকে অস্বীকার করেছে पृष्ठपोषकता जिहदा तो उद्देश्य मूल टार्गेट आंदोलन के दम करता दिल আমার এই গোত্রের মধ্যে জিহাদ নাই আমরা জিহাদ করি কলমের জিহাদ সংস্কৃতির জিহাদ সভ্যতার জিহাদের জিহাদ অন্যান্য কিন্তু আমরা করি না সঙ্গে এরপর সে বলছে এর জন্য অপেক্ষা করতে হয় না এই মোবারক ফেরকা ফেরকা মানে দল এই মোবারক ফেরকা প্রকাশ্যে বা গোপনে কোন অবস্থায় জিহাদের শিক্ষাকে যায় যে মনে না একে চূড়ান্ত হারাম মনে করো सकल मर्जादा तरह सब्यस्त नव्लामार रसुलहमद नाम, नाम मिर्जा गोलम कारो ल ऐसी नाम रख ड्राम्प तो ऐसे बड़ हमारे प्रेसिडेंट दल नाम्पुत সে বলছে আমার নাম আহমদ তার নামও আহমদ সুতরাং কোরআনে যত জায়গায় খন্ডের আটষট্টি নম্বর পৃষ্ঠা তাদের পঞ্চম দাবি কাদিয়ান এই গ্রাম মানে তার গ্রাম যেটা ছিল আপনাদের গ্রামের নাম কি চর তার গ্রামের নাম ছিল কাদিয়ান তার দাবি হলো কাদিয়ান এই শব্দ কোরআনে আছে এটাকে অন্তর চক্ষু দিয়ে দেখতে হবে মক্কামুদ্দিনার কথা তো কোরআনে আছে নাকি নাই মক্কামুদ্দিনের কথা তৃতীয় আরেকটা জায়গার নাম আছে সেটা হলো আস আফা ইসাইলের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন মসজিদ আফ তার আপনি বলবেন আকসা মানে কাদিয়ান তোমাকে কে বলেছে কোন কিতাবে আছে দেখা সে বলবে কিতাবে দেখানোর দরকার নেই আমি তো নবিয়ামী তার হুদাই ইহামিয়া এবং ষোলো নম্বর খন্ডের বিশ নম্বর একুশ এবং পঁচিশ নম্বর আল্লাহর পুত্র হতে পারে আমরা মুসলমানটা বিশ্বাস করি আল্লাহ কাউকে জন্ম দেননি এবং আল্লাহ কারো থেকে জন্ম দেননি আল্লাহর বপনাও নেই আল্লাহর কোন ছেলে নেই কিন্তু তার দাবি ছিল আল্লাহ ছিলাম তারি করেছিল নিজেকে মুজাদ্দ এরপর ইসা তারপর মাহদি তারপর জিল্লি নবী তারপর আসল নবী শেষে গিয়ে বলছে আল্লাহ এসেছে আমার রূপ ধরে দুনিয়াতে সে রামকৃষ্ণ অর্থাৎ কৃষ্ণেরও অবতার একসঙ্গে দুই ধর্ম নিয়েছে অনেক মানুষ আছে এরকম বিভিন্ন ধোকার মধ্যে থাকে নিজেকে মুসলমান পরিচয় দিয়ে গর্ববোধ করে না মানব ধর্মের অনুসরণ তারা করতে চায় তারা বলে আমি যদি বলি আমি একজন সাতশো কোটি মানুষকে আমি পেয়ে যাব তাহলে মুসলমান পরিচয় দেওয়ার কি দরকার আমি বলি মানুষ তাহলে দলটা আরো বেশি ভারী ভাবো এরকম কথা শুনলে আমার মনে আছে তাহলে এরকম বলো আমি হচ্ছি মহাজাগতিক প্রাণী তাহলে দলের মধ্যে শুধু সাতশো না এই সাতশো কোটি মানুষই না গরু ছাগল ভেড়া বকরি সুর কুত্তা মহিষ আরো যারা আছে সব পেয়ে যাব যখন বলব আমি একটা মহাজাগতিক প্রাণী তো সে একদিকে তো দাবি করছে আল্লা অবতার আর একদিকে দাবি করে আমি হচ্ছি কৃষ্ণের অবতার তার আরেক দাবি হলো সে হচ্ছে ইব্রাহিম মুসলমানদের জাতির পিতা কে ইব্রাহিম তার দাবি আমি হচ্ছি ইব্রাহিম মানে আমি তোমাদের জাতির পিতা চোদ্দ নম্বর পুরো জন্মবাদ সঠিক এবং বিশ্বাসযোগ্য जन्मपद बोझ हिंदू विश्वास कर एक जन्मे पर आरोप जन्म আপনি যদি দুনিয়াতে পুণ্যের কাজ করে যান এরপর আপনাকে আবার ভালো সুরজে দুনিয়াতে পাঠানো হবে আর যদি ফাটিয়ে ফেলে এমনকি জাহাঙ্গ নামীরা জাহাঙ্গ নামে ফেরেস্তা এই জাহান নামের যে দারোগা সেই মালে ফেরেস্তার কাছে বলতে থাকবে আরে আল্লাহর কাছে বলে একটা জন্য যেন দুনিয়াতে পাঠায় আজাদটা যেন হালকা করে তারা এমন জোরে চাপ দেয় এক পাঁচের হার আর এক পাঁচের হারের মধ্যে ঢুকে যায় কিন্তু সেই সময় কোনো কাফের আর কাফের থাকে না কোনো বেইমান আর বেইমান থাকে না चोरकार करतेमार नहीं सठी तरह दबी हमारो नम्बर मुसलमान अर्थात जे मुसलमान नबी माने ना तरह पे नाम जायजनाम्बर मुसलमान काफे अर्थात जे मुसलमान मानबना 20. নম্বর তাকে যদি কেউ স্বীকৃতি না দেয় তাহলে আপনার সবাই তার যে বার্ষিক যে ওরস হয় এটা হলো জিল্লি হজ নাহ আমি শুনেছি এখনো দেখিনি কোন পীর যেন দেশে আছে তারা কাবা শরীফের মতো একটা ঘর বানিয়েছে এবং তারা বিশেষ দিনে সেটাকে করে তারা মনে করে যদি কোরআন রহিত কোরআন বা এখন মুসলমানদের জন্য অনুসরণযোগ্য একমাত্র কিতাবের নাম হলো বুসরা যে কিতাব তার উপর নাজিল হয়েছে এই তেইশটা হলো তাদের মূল দাবি তো আমরা তাদের একাধিক রেফারেন্সে এই কথা উল্লেখ করলাম যে সে নিজেই কথাগুলো বলেছে এমন না যে তার নামে আমরা চালাচ্ছি অনেক সময় কারো ব্যাপারে এরকম কথা বললে মানুষ মনে করে হজুরা তো বিরুদ্ধে বলতেই পারে বানায় বানায় কয় বাস্তব না বিভিন্ন এই আমার মনে আছে এই মসজিদে আমরা একবার রজাহাতে মজলিত করেছিলাম অনেক ভাই হয়তো এখানে ছিলেন তো সেই সময় বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে হয় ख पा जाए दाबी गई बर से निजे दावी तो गोलामद कदियानी मरार पर दुनिया द्वित इमाम তাদের সঙ্গে লাহোরি জামাতের একটা বেশ মতপার্থক্য হয় কাদিয়ানিদের দুই গ্রুপ হয়ে যায় এক গ্রুপ হলো আদি এবং আসল কাদিয়ানি আরেক গ্রুপ হল লাহোরি গ্রুপ তো লাহোরি গ্রুপদের খণ্ডন করার জন্য সে কয়েকটা বই রেখে এই বইয়ের মধ্যে নিজেদের আসল রূপ আরো বেশি করে প্রকাশ করে আচ্ছা আপনার কি মনে হয় এই কাদিয়ানিরা যদি আপনাকে এসে দাওয়াত দেয় তখন কি তারা প্রথমে আকিদা হাইলাইট করবে তারা বলবে তুমি ইমানো যে কাদিয়ানি আল্লাহর অবতার কাদিয়ানি নবী কোন দিল না বরঞ্চ আমরা শুনেছি পার্বত্য অঞ্চলগুলোর মধ্যে খ্রিস্টান খ্রিস্টানটাকে জান্নাতি না জাহান্নানি মুসলমান না কাফের এই খ্রিস্টানটা গিয়ে মানুষকে বোঝায় অনেক ফ্যামিলিকে বোঝায় দেখো তুমি যদি মোহাম্মদকে মানো এক নবীকে মানলা কিন্তু তুমি যদি একসঙ্গে মোহাম্মদকেও মানো ইসাকেও মানো দুই নবীকে মানলা মানুষ জিজ্ঞেস করে দুইজনকে আবার একসঙ্গে মানা কিভাবে সম্ভব मुसलमान पार्थक्य हम ईसाई मुसलमान कि मुसलमान अरे बोली मुसलमान ईसाई मुसलमान तर मान ईसा के मानी नई मुहम्मद के मानी तानबा क्या मा देखो এক কাজ করো তোমার কালে বা ঠিক থাকবে না আমার সূর্য সব ঠিক থাকবে কিন্তু তুমি বলো আমি এখন থেকে ইসাই মুসলমান তো দেখেন একজন মূর্খ মানুষ যে মানুষের অক্ষর জ্ঞান নাই তাকে যদি এভাবে বোঝানো হয় সে ভাববে ভালো জানতে হয় এ কারণে যখন আপনার সামনে আসবে সে তার আসল রূপ নিয়ে আসবে না আরে নারী সমাজের মধ্যে কত রকম ফেতনা তারা সৃষ্টি করে আপনাদের তো ভালোই জানা থাকার কথা আমি একটা ফেতনাবাস আমি খান্নাস এই কথা বলবে বরং সে তো এসে মিষ্টি মিষ্টি বলিয়া হবে লাভের কথা বলবে প্রেমের কথা বলবে কিন্তু যাওয়ার সময় ঠিকই তো তার আসল উদ্দেশ্য নিয়ে যায় একই চেয়েছিলাম তো পুরো লম্বা চোর সব বিষয়ে আলোচনা করব তবে সবগুলো দিক আপনারা বিরক্ত হচ্ছেন কিনা সবগুলো দিক মনে হচ্ছে সময়ের মধ্যেও করবে না তো সব দিক আমি আলোচনা করছি না কয়েকটা দিক নিয়ে আলোচনা করি আল্লাহ তা সব যুগে নবীদেরকে বানিয়েছেন আরবের মধ্যেও কত বংশ ছিল শত শত হাজার হাজার এত বংশের মধ্যে আল্লাহ কেন তাকে সেই বংশেই পাতালেন এগুলোর পেছনে যে কারণগুলো আছে যদি ভাবেন দেখবেন সেই জামানার মধ্যেও আরবের জাহেরিয়াতের কথা আমরা জানি এই ভারতবর্ষ চীন এই সমস্ত অঞ্চলে তৎকালীন কি জাহেরিয়া ছিল জানি না তাই মনে হয় এগুলো তো মনে হয় সভ্য ছিল আমেরিকা ইউরোপ মনে হয় তৎকালীন যুগেও অনেক ভদ্র ছিল কিন্তু না বাস্তবতা হলো সেই সমস্ত সময়ের মধ্যে আরবের মধ্যে অনেক গুণ ছিল আল্লাহ তার নবীকে যে বংশে পাঠিয়েছেন সেই বংশটা এমন নিষ্কলঙ্ক ছিল তার বাপ বাপের বাপ তার বাপ এই চোদ্দ পুরুষের মধ্যে আপনি কোনো উল্লেখযোগ্য দোষ দেখাতে পারবেন তারা জিনা করেছে মদ গান খারাপ কাজ করেছে মানুষকে ঠকিয়েছে এই খারাপ দোষ দেখাতে পারবেন আল্লাহ সব যুগে যাকে নোষ সকল সকল খুব থেকে পবিত্র যার কারণে সকল নবী নিজেকে নবী দাবি করার আগ পর্যন্ত তাদের সম্প্রদায়ের মধ্যে অনেক সম্মানে ছিলেন আমার নবীকে সে আবু জাহারুদা আল আমিন নামে চিন্তা प्रयोजन सहिवार रा। राखी फेरत पा बड़ भय बेपारो एकदि नबी के मानना क्योंकि अमान যে সময় আমার নবী মক্কা ছেড়ে নদী চলে যান তা তো ভাই আলীকে খাটে শুয়ে গিয়েছিলেন কেন একটা কারণ বছর পর্যন্ত নবীকে মেরেছে নবীর ঘর ঘেরাও করে ফেলেছে আজকে নবীকে শেষ করবে তারপর আমানত রাখার বেলা নবীর কাছে আর নবী আগে ফিরিয়ে দেন নিয়ে জন্য মানুষটা পেয়ে যাবে রে সদানুমত ফিরিয়ে দিচ্ছে কেন তাহলে মনে হয় ভিতরে ভিতরে সে কোনো মিশনের দিকে আলীকে রেখে গেলেন আলী তুমি থাকো আমি যাচ্ছি আর সব আমার দেওয়ার পর তুমি চলে এসো মদিনায় আমার সঙ্গে এসে মিলিত হয়েসা আলি সব যুগে যুগে তার সম্প্রদায়ের লোকেরা তার ব্যাপারে একটা বদনাম করেছিল কি বদনাম শারীরিক বদনাম সেই বনি ইসরায়েলের লোকেরা জাহিনী যুগের মানুষদের যা আচরণ পোশাক বুঝেন যে তারা গোসল করত সবাই সঙ্গে গিয়ে গোসল করতে একজনের একজনের দেখত খেলতো উপহাস করত। এটা তাদের কাছে একটা ন্যাচারাল একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছিল কিন্তু মোসাই আলী ইসলাম তো আল্লাহ নবী হবেন তিনি তো সম্ভ্রান্ত মানুষ তিনি আলাদা গিয়ে এক গোসল করতেন তার শরীর অন্যদেরকে দেখাতেন এই লাইনে এই লাইনে সমস্যা তো এই কারণে সে গিয়ে আলাদা গোসল করে ওর দিয়ে বিয়ে হবে না কিচ্ছু হবে না গেল ছেলেটা একেবারে তা আল্লাহ প্রয়ানের মধ্যে তার সেই ঘটনা উল্লেখ করেছেন शारीरिक मुश्रिका कथा बल सूझ ना पाए रबी के लिए নিয়ে বাল্য বিয়ে করেছে যখন বিয়ে করে বয়স ছিল ছয় যখন ঘরে তুলে সংসার শুরু করে বয়স ছিল নয় তো এই দুনিয়ার জালেমরা যারা নিজের মেয়েকে ধর্ষণ করতে দ্বিধা করে না করে এতগুলো বিয়ে করলে এগারোটা তারা এগুলোকে দোষ হিসাবে দেখাতে চায় কিন্তু তারা একবার ভাবে না আরে যেই কাজের মস্তিক সারা জীবন তন্ন তন্ন করে নবীর দোষ গিয়ে এমন কি যখন সম্রাটের বা ব্যবসা যখন সেই মুশ্রিকদের বাহিনীকে জিজ্ঞেস করলো তাদের দুধদেরকে জিজ্ঞেস করলো নবী মুবর নিল তারা বললো না মোহাম্মদের এই খারাপ দোষ আছে যেই মানুষরা সারা জীবন তার দোষের পেছনে পড়েছিল একটা সুযোগ পেলেই তার মুখে চমকারি লাগবে আর তাহলেই নবীর মিশন ব্যর্থ হবে সেই মানুষগুলোর মুখে কোনোদিন একথা আসেনি তার মানে তুমি ভাবছো বলো দোষ তোমার মস্তিষ্ক বিকৃত আসলে এগুলো কোনো দোষ না তুমি তো ভাবছো ঠকিয়েছে অন্ধত্বের চা খুলে নিয়ে নিরপেক্ষ ভাবে কোরআনকে নিয়ে ভাবা শুরু করো তুমি দেখবে কোরআন যেমনি ভাবে সাম্য শান্তি ইনসাফ ন্যায় নিষ্ঠার দৃষ্টান্ত দেখিয়েছে পৃথিবীরাও কেউ কোনোদিন দেখাতে পারেনি এবং কেমন পর্যন্ত পারবেও না এজন্যই আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনের মতো একটা আয়াত এনে দেখাও পারল একটা আয়াত যুগে এত বড় বড় কবি ছিল সাহিত্যিক ছিল ইমরাউল কায়াল্লা জাহের যুগের যারা কবি ছিল এখনো তাদেরকে সেই আরবের মধ্যে শ্রেষ্ঠ কবি মনে করা হয় বাংলাদেশে কত কবি আছে কিন্তু তাই বলে কাউকে রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে শ্রেষ্ঠ মনে করা হয় আপনি বলবেন সে এত কাল আগের লোক কি দরকার রবি ঠাকুরকে নিয়ে পরে থাকা এ বাদ দাও নতুন করে আমরা অন্য কাউকে কবিগুরু ঘোষণা করি তো জাহিনী যুগের যারা কবি ছিল তাদেরকে এখনের যুগেও শ্রেষ্ঠ কবি মনে করা হয় কেউ পারলো না মাত্র একটা এক বাড়াতে এত আরবির যোগ্যতা এত প্রতিভা খেলাটা কোথায় আরে কোরআন তো শুধু কিছু শব্দের নাম না কোরআন যে শিক্ষা মানব জাতির উপস্থাপন করেছে এতকাল পার হয়ে গেছে কোরআনের চ্যালেঞ্জ এখনো আছে কে আমার পর্যন্ত থাকবে একটা মানুষও এর মতো শিক্ষা দেখাতে পারেনি কেউ কেউ কিছু আয়াত বানানোর চেষ্টা করেছে কিন্তু সেগুলো শুধু শব্দের মিলি হয়েছে কোনো অর্থ হয়নি যেমন যুগে তার একটা ফিল, ফিল, সুরা বানিয়েছিলাম অর্থ শুনলে হাসবেন আলফিল অর্থ হল এলিফ্যান্ট হাতি আলফিল হাতি মালফিল হাতি কি অমা আদ্রা কামাল তুমি জানো হাতি কি লহু খুরতো মন তৈল হাতির লম্বা একটা সুর এটা কোরআনের মতো হলো কোথায় এটা হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের ঘাড়া দুটো ছিল তারা হাট্টি মাটিম টিম তো এগুলো কবিতার মতো হলো কোরআনের মতো হলো কোথায় শব্দ মিলালে তোর কোরআন হয়ে যাবে না অন্ধত্বের চশমা হলো তুমি সঠিক পথ পাওয়ার জন্য আর নিরপেক্ষ ভাবে এই কোরআন এর ইস্টার্জ শুরু করো এই কোরআন তোমাকে সত্য এবং সরল পথই দেখাবে গোলাম আহম্মদ কাদিয়ানি সেও তো নবী দাবি করেছে যেটা বলছিলাম যত নবী হয় সকল নবী তার যুগের শ্রেষ্ঠ হয় তো গোসল করতে নামলেন মনে আছে তো কথা পাথর ছোটা শুরু করলো পাথরকে হাঁটতে পারে ছোটছে কেন আল্লাহ পাথর ছোটা শুরু করলো তিনি এখন পাথরের পিছনে দৌড়াচ্ছেন কাপড় আমার কাপড় এখানে তো দৌড়াতে দৌড়াতে কখন যে কোথায় চলে এসেছেন আর খেয়াল নেই তারা বললো হে সলে এতদিন তোমাকে নিয়ে অনেক আশা ভরসা ছিল তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি তোমার নিয়ে আমরা কত ছবি আকাম করে আসলো সেই কাম করতে আমাদেরকে না করো কি করলে এটা এত আশা করলাম তোমাকে নিয়ে তো এই আয়ের থেকে বোঝে আসছে তারা নবীর নবুয় মানতে পারেনি কিন্তু এই কথা স্বীকার করছো তোমাকে নিয়ে আশা ছিল তার মানে নবী হন সব লাইনে আল্লা সকল দোষ ত্রুটি থেকে মুক্ত রাখেন নিষ্প নিষ্করঙ্ক পবিত্র নিখুঁত বা সৌন্দর্যের লাইনে চরিত্রের লাইনে শারীরিক শক্তির লাইনে শ্রেষ্ঠ সাহসের লাইনে শ্রেষ্ঠ এরকম যত গুণ আপনি বের করতে পারবেন সকল গুণের ক্ষেত্রে শ্রেষ্ঠ তো গোলাম মোহাম্মদ কাদিয়ানি তার কিছু বাহ্যিক বৈশিষ্ট্য শুধু উল্লেখ করবে উল্লেখ করবো কোনো ব্যক্তির দোষ বর্ণনা করার উদ্দেশ্য না কিন্তু সে যে নিজেকে নবী দাবি করেছিল এই দাবির সঙ্গে একটু খাপ খাওয়াতে হবে না যে কেউ করতে পারে আমি এখানে বসে দাবি করতে পারি আমি বাংলাদেশের প্রাইম মিনিস্টার আর আমার পাশে সভাপতি সাহেব যিনি বসা উনি হচ্ছেন আমেরিকার প্রধানমন্ত্রী দাবি তো করতে পারি দাবি করলে হবে না প্রমাণ দেখাতে হবে না তো সে দাবি করলো নবী तो नबी दबी सठीन शुद्ध क्या उल्लेख कर इनशा अल्लाह आलोचना शिक्षक एल एम शिखे নবী যারা হন তাদের দুনিয়াতে কোনো শিক্ষক থাকেন আমার নবী বলেন আমার রব আমাকে আদব শিখিয়েছেন অনেক উত্তম আদব তিনি আমাকে শিখিয়েছে তার মানে আমার নবীর শিক্ষককে আরে বলেন নাকি দুনিয়াতে কোনো নবীর শিক্ষক আপনি দুনিয়ার কোনো লোক দেখতে পারবেন এটাও নবীর একটা মজেদা আমার নবী যদি লেখাপড়া জানতেন বড় সাহিত্যিক হতেন যখন তিনি উপস্থাপন করতেন মানুষ এটা একটা কাব্য গ্রন্থ বা এটা গদ্য বা পদ্ম তুমি শিক্ষিত মানুষ আরো দশজন শিক্ষিত আছে তো তারাদের চাইতে তোমার যোগ্যতা বেশি তোমার প্রতিভা বেশি তে তারা যেরকম কবিতার বানিয়ে এনেছে তুমি এর চাইতে অনেক সুন্দর কবিতার বানিয়ে এনেছো কিন্তু আল্লাহ তাদেরকে না তিনি কিভাবে এমন এক কিতাব নিয়ে আসেন যেই কিতাবের মোকাবেলা শ্রেষ্ঠ কবি সাহিত্যিকাও করতে পারেন। কিন্তু গোলাম কাদিয়ানির অসংখ্য শিক্ষকের নাম ইতিহাসের পাতায় পাওয়া যায় আরবি শিখেছে একজনের কাছে ফার্সি উর্দু শিখেছে একজনের কাছে ইংরেজি হওয়ার জন্য পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়ে পাশ করেনি শেষমেশ একটা জায়গা আছে তৎকালীন ভারতবর্ষ শেয়ালকোট এই শেয়ালকোটে গিয়ে কেরানির চাকরি করেছে কোনো নবীর ইতিহাসে চাকুরির রেকর্ড আছে নবীরা ব্যবসা করেছেন ছাগল চড়িয়েছেন কিন্তু কারো গোলামি করেছেন চাকরিও তো চাকরি মানি তো একজনের চাকরান এক ধরনের গোলামী তো নবী কারো চাকরি করেন এরকম তাও এমন চাকরি ধরনের নিম্ন চাকরি কোন নজির দেখাতে পারবেন তারপর তার বিভিন্ন আচার আচরণের মধ্যেও পাগলামি প্রকাশ পেত যেমন কখন এমন হয়েছে যে চশমা চশমা পড়ে না অনেকে তো চশমা মাথায় রেখে সারা ঘর চশমা খুঁজতো চশমা খুঁজে পায় না তার স্ত্রীর যে সেলোয়াড় ছিল সেলোয়াড় তো বোঝেন সবাই স্ত্রীর দিয়ে বেশ কয়েকবার এমন হয়েছে দিয়ে পাগড়ি বেঁধে নামাজ পড়েছে সবগুলো শুনবেন শুধু একটু নবীর জীবনে এরকম দোষ পাওয়া যায় কিনা যে একদিন ভুলে ভুলে নবী আয়সা নদী আহ অন্য কারো সেলোয়ার অথবা অন্য কোনো গোপনীয় কাপড় সেটাকে নিজের কাপড় ভেবে তার পাগড়ি বেঁধেছে অন্য কিছু নেই পাগড়ি বেঁধে নামাজ পড়তে এসেছে তারপর তারা যায় আঠারো বিশ ধরনের ভয়াবহ রোগ তার মধ্যে ছিল অথচ নবীদেরকে আল্লাহ তালা এরকম ভয়াবহ রোগ ব্যাধি থেকে হেফাজত করেন তার মধ্যে বোকামিয়া নির্বুদ্ধিতার বিভিন্ন ঘটনা সিরাতুল মাহবি ছেলে তার বাপের জীবনে লিখেছে ওদের দাবি অনুযায়ী ছেলে বাপের যে ইতিহাসের বই লিখেছে জীবনের বই লিখেছে সেখানে ছেলেই তার বাপের ব্যাপারে কথাগুলো লিখেছে যেটা ভাবার কারণ নেই যে আমরা তার উপর কোনো অপবাদ দিচ্ছি এমনকি সে তার একটা বৈশিষ্ট্য ছিল মুরগিও দবাই করতে পারতো না একবার একটা মুরগি সে জবাই করতে গিয়েছিল জবাই করতে গিয়ে দিন করব না তার মানে কোনো জিহাদ নেই এটার একটা প্রমাণ এটা আমি তো মুরগি জবাই করতে পারি না আমি আবার জিহাদ করবো থেকে। সুতরাং যারা আমার উন্মত হবে তাদের কোনো জিহাদ নেই একবার তৎকালীন সময় আমেরিকা থেকে দুইজন লোক এসেছিল আসার পর যখন তার ব্যাপারে জানলো তার কাছে এসে জিজ্ঞেস করলো আচ্ছা ঠিক আছে আপনি যে দাবি করছেন আপনি নবীর পক্ষে প্রমাণ কি নবীরা তো মৌজেজা দেখায় আপনার মৌজেজা কি সে বলছে আমার মৌজেজা হলো এই যে তোমরা দুইজন সুদূর আমেরিকা থেকে এসেছ এটাই তো আমার মৌজেজা যদি মৌজেজা না থাকতো তোমরা কি আমেরিকা থেকে আমার কাছে আসতে তারা হতভম্ব হয়ে গেল তার আরেকবারের ঘটনা সেই সময় একটা খানদান ছিল তার নিকটাত্মীয় বেগ তাদের বংশ অনেক বংশ থাকে না হাওলাদার চৌধুরী খান সেই বংশ ছিল আর যদি বিয়ে না দেন আপনারও কপাল পুরবে আপনার মেয়ের জীবনে আগুন জ্বলবে যে বিয়ে করবে ও ধ্বংস হবে কেউ বাঁচবে না সব শেষ হয়ে যাবে ওহির মাধ্যমে আল্লাহ আমাকে डायरेक्ट बी विज सजिए ओहिर द्वारा क्योंकि अल्लाह तला पदे पदे लाछित कर दे তো সেই সময় বদ করেছিল এবং বিভিন্ন ভাবে জাদু করার চেষ্টা করেছে তার ইতিহাসের ঘটনার পাওয়া যায় তার জীবনী গ্রন্থে এক রাতে সে কুয়ার কাছে চলে গিয়েছিল করে সেই সংসারকে দেবে এবং তার স্বামীকে হত্যা করবে এরপর সেই মেয়েকে সে নিজ দখল করবে কিন্তু জাদু করেও কোনো কাজ হয় না এমন কি সে মরার পরও সেই মেয়েও জীবিত ছিল তার স্বামীও জীবিত ছিল কিন্তু কোন নবীর ক্ষেত্রে এরকম আপনি পাবেন যে কাউকে বিয়ে করার জন্য এরকম মিথ্যা বলে আদও কোনোদিন খুঁজে পাওয়া সম্ভব না তো এছাড়াও আরো বিভিন্ন ধরনের ঘটনা পাওয়া যায় যেমন একটা বলছিলাম তার হায়েজ হতো তার ভাষায় হাইজ মানে অশ্বর তার আরো রোগ ছিল তার দাঁত পোকায় ধরে ফেলেছিল তার হাত ভেঙে অবস হয়ে গিয়েছিল মস্তিষ্কের মধ্যে হাকিম করার জন্য সাহায্য করেছিল তো হাকিম সে ডাক্তার ছিল হাকিম মানে তো সেই যুগের ডাক্তার তো হাকিমের কাছে একবার চিঠি যে সেটা লিখেছিল সেই চিঠিও ইতিহাসের পাথায় সংরক্ষিত আছে সেখানে দেখা যায় তার মধ্যে পুরুষত্বহীনতাও ছিল মানে হলো তোমরা একটা ময়দানে আসবে আমরা একটা ময়দানে আসবো আসার পর দুইজন মিলে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যে হক হয় তাকে বাঁচাও আর যে বাতিল হয় তাকে তুমি ধ্বংস করো দিয়ে तो आल्ला सब चेहरे बड़ आजाद से सर्वदा तर प्रतिपक्ष जरा छो तेपारे कलर बद दवा कर दा कर दिन पर निजे कलरा जाए এমনকি তার ছেলে এবং তার স্ত্রীর বাথরুমে যাওয়ার শক্তি হারিয়ে ফেলে এবং সে নিজের খাটের পাশেই বাথরুম করতে থাকে সর্বশেষ তার স্ত্রী বলে যে সেই অবস্থার মধ্যে হঠাৎ করে তার খুব বেশি কষ্ট শুরু হয়ে যায় মৃত্যু যন্ত্রণা মধ্যে সে খাটের দিয়ে পড়ে যায় এবং লাগে এবং নিজের পায়খানার উপর পরে নিজে মৃত্যু বরণ করে সারা জীবন তো আল্লাহ পদে পদে তাকে লাঞ্চিত করেছেন তার মৃত্যু আল্লাহ বানিয়েছেন সেই পায়খানার উপরে এখান থেকে অনেকে দুষ্টমি করে ওই যখন বাথরুমে যায় তখন অনেকে বলে আমাদের অনেকে আমাদের সার্কেলের যে ভাই একটু কাদিয়ানি অফিস থেকে আসে समाज बड़े जरा इमान छिनिए जमाना जमानर मध्य राष्ट्र बैकुल माल प्रतनिधिर दिन राष्ट्रप्रधान हत्या सारा देश भाव बंटन करतु राफल जावाब ना जिहाड़ अनेक दुनिया काफे मुस्टिदा देख लोलिया षड़े मुसलमान केराना जाए भागल আমল নিয়ে ডাইরেক্ট মানুষকে অনুৎসাহিত আলহামদুলিল্লাহ সচেতন অনেক কিছু নিয়ে আমাদের সমাজে আলোচনা হয় বাপমায়ের খেদমত আমাজ রাজার অনেক কিছু নিয়ে আলোচনা হয় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দাবি সম্পত্তি ইমান আমার ইমানের মধ্যে যদি শিরিক ঢুকে যায় কুফুর ঢুকে যায় নেইাতের সঙ্গে সেই যদি আমার ইমানের মধ্যে ঢুকে যায় আরও যতই না এজন্য সকল প্রকার শিরিক এবং কুফুরের ব্যাপারে সচেতনতা দরকার বাতিল ফেরকা যত আছে সবার ব্যাপারে জানা দরকার কিন্তু একদিনে কয়েকটা সম্পর্কে আর জানবেন আজকে অল্প সময় ফেতনা নিয়ে আলোচনা করলাম जबानीरा से हिंदुस्तान मध्य सीम छु बर्तमान कैर हेडिस लंडन सारा दुनिया छड़िए गंगलेश बस शक्तिशाली পত্রিকার বরাদ গুলো যদি উল্লেখ করি আধা ঘন্টা এক ঘন্টা শুধু এটার জন্যই প্রয়োজন কিছু তো হলো নিজেরাই মেহনার চালাচ্ছে আর আরেকটা ফিতনা নিয়ে শুধু বলি সেটা হলো কিছু মানুষ ानी ना समाजता मानव सतान बला जेम फिर फेराउन नमर देर कथा जिन्हे की फायदा अच्छा कुरान की गल्पर बी बोलें कुरान की को इतिहास बी ফের যদি চেনো এই পরবর্তীতে যত ফেরাউনে আসুক না কেন তাদের ব্যাপারে কোন সচেতন থাকতে পারে তো তা দিয়ে আমি চলে গিয়েছে কিন্তু কাদিয়ানের যে মূল মিশন ছিল জিহাদের বিরুদ্ধে এক বয়নের মধ্যে খুব দুঃখের সঙ্গে বলেছিলেন যে কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছিল জিহাদকে মেটানোর জন্য আর আজকের যুগে কিছু মানুষ এলেন শেখে জিহাদকে মেটানোর তারা জিহাদের বিরুদ্ধাচরণ করে জিহাদের চায় এই যুগে আর জিহাদ টিহা চলবে না তো জিহাদ এখন সব বন্ধ তার মানে দুনিয়াতে মাহদি এসে যা করবে জঙ্গিবাদ ইসা আলি ইসাল্লাম এসে সন্ত্রাসী কর্মকান্ড করবে কাদিয়ানি তার এক লেখার মধ্যে বলেছে আমি সত্য বলছি অনুগ্রহ দাতার কামনা হচ্ছে ও লোকের কাজ। তাই আমার অর্ম যা বারবার প্রকাশ করেছে এই যে ইসলামের দুইটা অংশ আমার ব্যাখ্যা না কার ব্যাখ্যা এটা কাদিয়ানির ব্যাখ্যা ইসলামের দুইটা অংশ এক নম্বর অংশ খোদার আনুগত্য মানে আল্লাহর আনুগত্য দুই নম্বর অংশ সেই সরকারের আনুগত্য আমাদের সরকার না সেই সময়ের সরকার কোন সরকার তারা ভারতের না ব্রিটিশ ব্রিটিশ সরকার সুতরাং আমরা যদি ব্রিটিশ সরকারের বিরোধিতা করি তাহলে প্রকারান্তরে ইসলাম এবং করা হয় নদিক তার বই গভর্নমেন্ট কি তাওয়ার 380 शाहन बोहानी दबीजह मालिक आल्ला ब्रिटिश शासन आल्ला समय अनेक मानस करें मन करें फायन আমি যে আল্লাহ নির্বাচিত বান্দা এটার দলিল হলো আল্লাহ আমাকে গদি দিয়েছে শোনেন না এরকম দলিল মাঝে মাঝে নিজের দলি নিজের এই গদিকেই তারা দলিল হিসাবে দেখাতে চায় তো গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলছে अल्ला अल्ला अल्ला चार चार अल्ला क्यों जदी कानी के नबी मन ना क्षेत्र बेपारे से मैं अनुसरण करते गा रखले जिहाचरण कर जिहार बिुद्धे फतवा देफे और जे व्यक्ति मूल नीति माथाय रखबे কেউ যদি তাকে কাফের মনে না করে সেও কাফের হয়ে যায় যেমন থেকে আমরা জানতে পারি আবুল্লাহাব কাফের আপনি বললেন মানি না আবুল্লাহাব কাফের তাহলে আপনি নিজেও কাফের তো যেই ব্যক্তির কুফুর স্পষ্ট কুফুরের ব্যাপারে কোনো সন্দেহ নেই উন্মত একমত তাকে কাফের মনে করা জরুরি কেউ যদি মনে না করে সে নিজেও কাফের হয়ে যাবে আমাদের সকলের উস্তাদ তুল্য শাহমুদ শাফি হাফিজ্লাহ নাম তো সকলেই শোনার কথা কিছুদিন আগে এই ব্যাপারে তিনি যেহেতু স্পষ্ট কোনো সন্দেহ নেই তারা নবীর না আমার নবীকে শেষ নবী মানে না এমনকি নিজেদেরকে নবী হিসেবে উপস্থাপন করে সুতরাং কেউ যদি জেনে বুঝে তাদেরকে কাফের মনে না করে সেও কাফের তা আল্লাহ আমাদের সবাইকে सकल इमान विध्वंसी कुफरी खेतना के हेफाजत करतीब तो